উম্মু সালামাহতোতে বর্ণিত যে এক মহিলার স্বামী মারা গেলে তার পরিবারের লোকেরা তার চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার ভয় করল তারা রসুলুল্লা সাল্ল সাল্লামের কাছে এসে তার সুরমা ব্যবহারের অনুমতি প্রার্থনা করল তিনি বললেন সুরমা ব্যবহার করতে পারবে না তোমাদের অনেকেই জাহিলি যুগে তার নিকৃষ্ট কাপড় বা নিকৃষ্ট ঘরে অবস্থান করত যখন এক বছর পেরিয়ে যেত আর কোনো কুকুর সেদিকে যেত তখন সে বিষ্ঠা নিক্ষেপ করত। কাজেই চার মাস ১০ দিন পার না হওয়া পর্যন্ত चुरमा व्यवहार करते